রহমানুম তুপি হ্রোতা অবস্থাপিত হচ্ছে আয়াত থেকে পর্যন্ত একশো তিরিশ থেকে একশো চল্লিশ পর্যন্ত ইসমিল্লাহম রাহিমাফা গতকালকে পূর্বের আয়তের সাথে এই আয়তের বলা হয়েছিল যে পূর্বের আয়াতে সবর এবং তাকোয়ার কথা আসছে তো এই আয়াতে আল্লাহ তবর এবং তাকোয়া পরিচয় দিচ্ছেন এবং সাবিরিন মুতাকিন কারা তাদের পরিচয় দিচ্ছে সবর এবং তাকোয়া তাকওয়ার মধ্যে মূল বুনিয়াদ হলো আকলে হালাল তো এটার ব্যাপারে আল্লাহ তালা তাম্বি করতেছেন যে হারাম থেকে বিলকুলিয়া বেঁচে থাকবে এটা একটা মনাসবৎ আরেকটা মোনাসবৎ বলা হয়েছিল যে পূর্বের আয়াতে আল্লাহ তন হারেথা এবং বনো সালিমা তাদের বুজদিলির আলোচনা আসে তো এই আয়াতে আল্লাহ তালা বলতেছেন যে বুজদিলি আসার আরেকটা কারণ হল যে মালে হারাম বক্ষণ করা কেউ যখন হারাম খেতে থাকে তখন হারাম খেলে এর আসর এটা হয় যে সে বুজদিল হয়ে যায় এই ব্যক্তির দ্বারা বা এই সমস্ত লোকদের দ্বারা আর জেহাদ হয় না হারাম একটা তো হলো একদম স্পষ্ট হারাম হারাম ও বাইন আরেকটা হলো ওই অস্পষ্ট যেগুলো হালাল হারাম স্পষ্টভাবে হারামো না আবার সেটা হালালও বলা যায় না সেগুলো থেকেও বেঁচে থাকা চাই সেগুলো থেকেও বেঁচে থাকা চাই এই ব্যাপারটাতে আমাদের আসলে সত্যিকারী কমজোরি সবার জন্য আমাদের এক মুরব্বী আলেম মুফতি সাহেব উনি একবার বলছিলেন যে ওনার কথাটা সরাসরি আমি শুনি নাই অন্য একজন শুনছেন ওনার কাছ থেকে আমি শুনছি মাঝখানে একটাও আছে তা মাত্র তিনি বলছিলেন যে ওনার কথাটা এমন তিনি বলছিলেন যে আমরা কী কীভাবে জেহাদ করবো সাধারণ লোকদের ইমানের কৌয় পাওয়ার সেটা নষ্ট হয়ে গেছে সুদ খেতে খেতে আর আমাদের ইমানের পাওয়ার নষ্ট হয়ে গেছে হিলা বাহানা করে আর অন্যায় ভাবেও তো আমাদের কতই খাওয়া হচ্ছে জায়েজ হওয়ার বিষয়টা স্পষ্ট না হতে পারে জায়েজনে জনের সাথে নিয়ে নেই তাহলে সেটা তো কয়েক গুণ বৃদ্ধি করে সুদ না। এটা সুরতটা কিরকম যে যখন সময় শেষ হয়ে এলো তখন মাল বাড়ালে এবং আখার করে দিলে কেমন এটা যেমন ধরো একজনে বলল যে আমি আপনাকে দশ হাজার টাকা দিলাম এই টাকাটা রবি আর ৩০ তারিখে দেবেন হাজার টাকাতে আপনি হাজার টাকা আমাকে দেবেন তো যখন রবি আর সাহানির তারিখ এলো তো সেও দিতে না তো তাকে বললো যে ঠিক আছে আপনাকে আরও আমি দুমাস সময় দিলাম দুমাস পরে আপনি এই বারো হাজার টাকা দেবেন এটা এটা বললো যে সময় শেষ হয়ে আসছে তো সময়ও একটু বাড়িয়ে দিল মালও বাড়িয়ে দিলো এটা আজও আফার মজা আফা একটা স্রোত একটা স্রোত হইল হাজারে মনে করো এই একশো টাকা এটা সুদ এই হিসাবে সুদ সে দেবে তো তোলা বললো যে রবি সাহের তিরিশ তারিখে আপনি হাজারে একশো টাকা করে দেবেন তো দশ হাজার টাকা দিলাম আপনি তখন দেবেন হলো এগারো হাজার টাকা তিরিশ তারিখে যে সুদটা আসছে এগারো হাজার টাকা তো সেই পাওনা ওটাকে সে এবার মূলধনের মধ্যে ঢুকাইতেছে মূলধনের ঢুকে বলতেছে এবার এই আরো দুমাস সময় দিলাম আপনাকে তো আরো দু মাস পরে আপনি ওই যে হাজারে একশো টাকা যে সেই হিসেবে এগারো হাজার টাকার উপরে সুদ দেবে। তাহলে যে এই এক টাকা যেটা অতিরিক্ত সুদ এটাকে মূল ধনে বিধে ঢুকাই এটার উপর আবার সুদ আরোপ করা হয়েছে এর উপরে ঢুকিয়ে সুদ করা হয়েছে এটা হলো আজাহফান আরেকটা সুর কথা বুঝছো না তো এখানে আজাহফান মোজাহফা যে বলা হয়েছে এটা কয়েদে এহতেরাজি না কয়েদে না যে কয়েক গুণ বৃদ্ধি করে সুদ এটা খেয়েও না এটার তার উদ্দেশ্য এটা না যে কয়েক গুণ বৃদ্ধি করে সুদ এটাই হারান কারণ সুদ মূতল কান হার সেটা সুরাবের মধ্যে গেছে আর এখানে এটা বলা হলো যে আরবের মধ্যে তোমাদেরকে শাস্তি দেয়া হবে এটাকে তোমরা ভয় করো এটাকে ভয় করো রসুল সেখানে ভিন্ন করে ওর রসুল এই কথাটা বলার প্রয়োজনটা কি অনেক জায়গায় আল্লাহ এত রসুলের কথা বলা হয় অথচ রসুল সাল আলিহাসমের এতটা ভিন্ন করে বলার জাহির ভাবে প্রয়োজন নাই কারণ আল্লাহ তা রসুলের এত মানে আল্লাহাল আল্লাহ করে এটা বললেই তো হয়ে যায় তারপর আলাদা করে কিছু বিষয় আছে এমন যেখানে আল্লাহ ওই বিষয়গুলোতে তোমাদেরকে আল্লাহ তাল এত মানে রসুল সাল আলহাম এত আল্লাহর এত বলে গণ্য হবে সেখানে রসুলের যেন মুস্তাকল এ ধরা হবে যে সকল ব্যাপারে কোরআনে কারিমে ওয়াজেহ করে কোন বিবরণ আসে নাই আমার কোন কথা যখন তাদের কাছে পৌঁছানো হবে তখন তারা এই কথা বলে আমার কথাগুলোকে ফেলে দেবে যে তারা বলবে যে আল্লাহর কিতাব আমাদের জন্য কাফি তাদের উপরে তাম্বি করা উদ্দেশ্য যে আল্লাহর এত রসুল সালোটা যদিও একই কিন্তু কিছু কিছু ব্যাপারে যে সকল ব্যাপারে আসে এটা আতটা করতে হবে যেটাকে কোরআনে কারিমে এক কথা দিয়ে বলে দিতে রসুল ফাহুদুমাহু তার মানে যে সকল কথাগুলো আল্লাহ বলেন না রসুল বলে দিতেছেন তো সেই ব্যাপারে রসুলের এটা আত্মকলেতা আজ এবং সেই জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমান এবং জমিনের প্রশস্ততার মত প্রশস্ততার সমান আই দোহা সেটার কারি নাই এখানে আর দোহা তুয়াল আর এটার মানা বলতেছেন যে তার প্রশস্ততা আসমান এবং জমিন এর অর্থ হলো তার প্রশস্ততা আসমান এবং জমিনের প্রশস্ততার সমান একটা সবগুলো যদি আলাদা করে রাখা হয় সবগুলো তো গোল সবটা তো গোল মনে কর আরো ছয়টা বল আছে তো সবগুলো বলকে কেটে লম্বা লম্বা করে ফেলা হলে সোজা করে ফেল এরকম করে ফেলা হলো এবার একটা সাথে লাগানো হলো এবার এরকম একটা লাগানো হয়েছে এবার একটা লাগানো হয়েছে আবার জমিন গুলো এখন এরকম খামিরের মতো আছে এটা রুটি যখন বানায় বেলে একবার সোজা লম্বা করে ফেলেনা একেবারে এরকম জমিন সাতটাকেও এই বল আরো দামি ফ্লাহুন না মেঝে আসছে জমিনে বানাইছেন সাতটা জমিন সাতটাকে এরকম রুটির মতো বানিয়ে ফেলা হলো ছড়া বলে এরকম একটা সাথে মানা বলতেছে মানা হলো যেমন এই কালামনে আরিস এরকম বলা হয় প্রশস্ত কথা এটা একটা তাফসিল যে আরিস আর মানে হলো আস আর কেউ বলে আর সেটা ওই জিদ্দ তৌলের বিপরীত জাস্টস্থ সেই প্রস্ত তো প্রস্ত হলে বলা হলো যে জান্নাতের প্রস্তটা হবে আসমান এবং জমিনের প্রস্তের সমানোজানো হয়েছে যে প্রস্তটাই যদি এমন হয় স্বাভাবিকভাবে তুল যেটা সেটা তো প্রস্তের চেয়ে বেশি হয় এই প্রস্তুত বেশি হয় না এই যেমন করে এটা প্রস্তুত হলে এটা আর তুল তো হলো লম্বাটা তো প্রস্তটাই যখন এমন তো তুলটা তার আরো কত বিশাল হবে এটা হলো জান্নাতের হাকিকতটা বলা হয়েছে এর অর্থ এটা না যে সবাই এই বিশাল জান্নাতটা পাবে সবাই এটা পাবে এটা বলা উদ্দেশ্য না কারণ এবার পরিচয় দিচ্ছেন এখানে ছয়টা সিফত আনতেছেন যারা আতিল্লাহ যারা খরচ করে যারা তাদের রাগ হজম করতে এবং মানুষকে ক্ষমা করতে অভ্যস্ত দেখ এখানে আল্লাহ মোট ছয়টা সিফত উল্লেখ করতেছেন মুতাকইদের তার মধ্যে এই প্রথম চারটা হলো শেকুল ইবাদের সাথে মোতালিক আর পরের দুইটা হল শক্হ এর সঙ্গে মোতাল্লিক হককুল ইবাদের সাথে মোতালিক করা হয়েছে এটা এই জন্য করা হয়েছে যে হককুল ইবাদ এর প্রতি গুরুত্ব করার জন্য হককুল ইবাদ প্রতি গুরুত্ব আরোপ করার জন্য পাশাপাশি পূর্বের আয়াতে আল্লাহ তালা যেটা বললেন যে তোমরা সুদ খেও না সুদ কোন মানসিকতা নিয়ে একটা মানুষ খায় একটা লোক সে অভাবে পড়ে আমার কাছে আসছে পয়সা নেওয়ার জন্য সেখানে তো সে বিপদে পড়ছে এই জন্য তার প্রতি দয়ালু হয়ে এমনি তাকে পয়সা দেয়া দরকার সেখানে তার এই ফকর ফাঁকার সুযোগ নিয়ে তাকে আমি চুষে খাইতেছি দিতেছি দশ হাজার টাকা তার কাছ থেকে নিতেছি এগারো হাজার টাকা বারো হাজার টাকা নিতেছি সে নির্ধারিত সময় দিতে পারতেছে না তো আরো বাড়া নিতেছি এই যে অন্যের প্রতি এই একটা মনোভাব যে একজনে সে অভাবন্টনে পড়ছে এই অভাবন্টনে পড়ার কারণে তার কাছ থেকে আরো যেন চুষে নেওয়া হইতেছে অন্যের প্রতি দয়া রহম এটার সম্পূর্ণ বিপরীত মানসিকতা থেকে সুদ খাওয়ার এমন তারা যদি নিজেরা সচ্ছল অবস্থায় থাকে তাহলে তো আল্লাহর বান্ধাদেরকে দেই অসচ্ছল অবস্থায় থাকলে দেয় মানে আমি নিজেই চলতে পারতেছি না সেখানে আমার পকেটে যা আছে এটি আমি একটু আরোজনকে দিই তো অন্যের প্রতি কতটা রহাম দিল হলে একজন সচ্ছল অবস্থায় দেয় অসচ্ছল অবস্থায় দেয় তা দেখো এখানে সচ্ছলতা অচর অসচ্ছলতা অবস্থায় এনফা কথা বলা হয়েছে এটার দ্বারা এটা বোঝানো হয়েছে যে যারা অসচ্ছল তারা যেন নিজেদেরকে এন আমল থেকে বাড়ি মনে না করে আমার নিজেদের তো পয়সা নাই তাহলে এন আমল আমরা কিভাবে করবো আল্লাহ বলতেছেন না এটা বোঝা গেল তুমি কত টাকা দিলা এটা তো আর এখানে দেখার বিষয় না কোটি টাকা দিলে আল্লাহর কাছে যা এক টাকা দিল তো তা কি আল্লাহর কাছে সমান না আল্লাহ তো কোনটাই মহতাজ আছে না কোটি টাকা দিলে আল্লাহর বান্দাদের জরুরত পুরা হবে সেটা তো আল্লাহ নিজের থেকে পুরা করতে পারেন তো উদ্দেশ্য হলো যে এনফাকের অসফফটা যেন বান্দা থেকে প্রকাশ পায় তোমার কাছে যা আছে বাস তাই করো তুমি এটা প্রথম সিপতে সিপতে উলাম দ্বিতীয় দ্বিতীয় সিবত হলো যে প্রথমটা এটা বোঝানো হয়েছে যে অন্যান্য বান্দাদের প্রতি তাদের দিলের মধ্যে রহমের অবস্থাটা কেমন পরের সিবতটা হলো যে আল্লাহর মাখলুকদের প্রতি তাদের দিলের অবস্থাটা এমন যে তাদের কেউ যদি তাদের সাথে এমন আচরণ করে যার কারণে তাদের রাগ এসে যায় রাগ এসে গেলেও যেহেতু তার আল্লাহর বান্দা মাখলুক তার রাগটাকে হজম করে সামর্থ্য থাকা সত্ত্বেও সে তার রাগটাকে কার্যকর করে না এমজা ইল গাই কুদ্রতা আছে কিন্তু সে তার এই রাগটাকে প্রকাশ করে না প্রকাশ করা থেকে বিরত থাকে দুই নম্বর সিপত এটা তিন নম্বর হজম করলো কিন্তু মনের ভিতরে তার একটা বিদ্বেষ রয়ে গেছে না নাস। ক্ষমাও করে। দিলের সিপত এখানে দিলেটাই বোঝানো হয়েছে এমন না যাচ্ছে ঠিক আছে তোমার মাফ করে দিলাম এটা না বরং দিলেটটা তার মানে জাহের থেকেও তারা বিরত রইলো এবং বলবানো তারা একদম সাফ হয়ে গেল আনিন নাস। যারা তাদের প্রতি জলুম করলো আল্লাহ অতিরিক্ত অনুগ্রহকারীদের ভালোবাসেন ভিন্ন সিফত হিসাবে উল্লেখ করেন নাই এই জন্য দেখোসিল করতেছেন তাদেরকে আল্লাহ ধরতেছেন না আগের গুলোর যে দুইটা তিনটা কাজ আগে বলা হলো তারপরে কাজমে গো বলল এই তিনটা কাজ যারা করে তারা মহসিনের ভালোবাসেন কিন্তু অন্যরা বলেন যে না এটা ভিন্ন একটা হজরত হুসাইন রাহু আনুহর সাহেব জাদা ওনার নাম ছিল আলী অনেক বুজুর্গ ছিলেন ওনার ঘটনা আসছে যে তিনি একবার উজু করতেছিলেন ওনার এক বাদি ওনার পানি ঢেলে দিতেছিল তো এই পানি ঢেলে দিতেছে ত্যাগ ফাঁকে কি কারণে হয়তো অসতর্কতার কারণে বদনাটা যে পানিটা ঢালতেছিল যে মগ বা বদনা ওইটা হজরত আলী হুসাইন রজি আল্লাহ আনুহর একদম গায়ে পড়ে গেছে শরীর ভিজে গেছে একেবারে ভিজে গেছে এবার স্বাভাবিক রাগ রাগ উঠবে না তো ওই জমানোর বাদির আমাদের জমানোর হুড়ের থেকে অনেক বেশি ছিল যেমন হয়েছে ঠান্ডা হয়ে গেছে এমনি পরের কথাটা বলছে আফিনা আনিনাস ঠান্ডা যেমন হয়ে গেছে এবার বলছে ওলা আফিন্নাস পরে তিনি এবার মুখে বলছে ঠিক আছে তোমাকে মাফ করে দিলাম যে মাফ করে দিলাম কথাটা বলছে এবার বলছে অল্লাহিবুল মহসিন এবার বলছে ঠিক আছে তোমার করে দিলাম الله يحب المحسنين بهذه الافعال اي يخيبهم والذين إذا فعلوا فاحشه أو ظلموا انفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم আমাদের আকাবির বুজরগরা বুজরগরা মানে আমাদের আকাবির রাজালা সুত্তিকর আকাবির এবং উনাদের हालतটা আসলে এমনই ছিল ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে হাদিসের মধ্যে আসছে ওনার পরবর্তী রা বলতেছে ওয়া কানা عز وجل ওনার সামনে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করা হতো তিনি একদম থেমে যেতেন একদম ঠান্ডা হয়ে দিতে পারে একটা বাইরের মধ্যে আসছে যে এক গ্রাম্য সাহাবিক উনি আইসা অমর মুখের উপরে বলতেছে যে আপনি তা আমাদেরকে কোনো কিছুই দেন দেন না আপনি নিজের কাছে সব আটকায় রাখেন এই কথাটা যে বলছে একদম ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে আর কিছু বলেন আরবদের আরবদের এখনো যেটা বলে সাথে ঠান্ডা হয়ে একদম আগুনে পানি ফেলে দিছে গে কিন্তু আমরা ওই আজমি হওয়ার কারণে সব লাইনে আমরা আজমি বোবা একেবারে গঙ্গা দিন এবার আর বাকি সিফতগুলো বলতেছে পঞ্চম সিফত পঞ্চম সিফত যেটা হেক উল্লাহর সাথে সম্পর্কিত যে ইদা ফা আলু ফা হেসা পঞ্চম সিফত হলো যে তারা তারা তো এমনি আল্লাহ নাফরমানি থেকে বেঁচে থাকে কিন্তু যদি কখনো কোনো নাফরমানি হয়ে যায় তাহলে তারা সাথে সাথে আল্লাহ তা আহকে স্মরণ করে এবং ইস্তেক ফারেরত হয়ে যায় তো ওল্লাদ ইদা ফা আলু ফাহেসা যখন তারা কোনো অন্যায় কাজ করে ফেলে রম্বান কবিহান তারা যখন কোনো অশ্লীল কাজ করে ফেলে কাজ জিনা অবিচার করে অর্থাৎ আল্লাহ ভীতি প্রদর্শন এইগুলোর কথা স্মরণ করে তারা নিজেদের গুনের জন্য আল্লাহ তাল কাছে ক্ষমা প্রার্থনা করে এরপরে আল্লাহ বলতে আছে এখানে আল্লাহটা কিভাবে তো হকুকুল এই বাদের গুলো বললো এরপরে হকুকুল্লাহ শুরু করতে গিয়ে বরনরা কিভাবে উদ্দেশ্য তো হলো এটা যে তারা আল্লাহ না মানে করে না কিন্তু এই কথাটা না বলে বলতেছে তারা যদি কোন ফা কাজ করে ফেলে ফা হেসা উদ্দেশ্য হলো তবে যদি বাস্তবেই হয় তাহলে পর সে ইস্তেফার করতে থাকবে অর্থাৎ হতে পারে যেমন সাহাবিদের থেকে ওইরকম ফাহে কাজ হয়ে গেছে কিন্তু ওনার ব্যাপারে অনুসরণীয় হলে কাজটা হয়ে যাওয়ার পরে তিনি যা করছেন সেটার ব্যাপারে উনি মেয়ার কাজটা করার ব্যাপারে না হয়ে যাওয়ার পরে তো বলতেছে যে তাদের থেকে যদি কোনো ফা হয়ে যায় অথবা এমনি কোন সাইয়া হয়ে যায় তাহলে জাকার উল্লাহ হাফাস্তনুবিহীম আল্লাহকে স্মরণ করে বোঝা গেল যে বান্দার থেকে গুনা হয়ে যাওয়া এটা গাফলতের আলামত গুণা হয়ে গেছে মানে ওই মুহূর্তে আল্লাহর দিকির ছিল না কারণ আল্লাহর জিকিরের ভিতরে থেকে গুনা হতেই পারে না আর গুণা হলে সে আল্লাহর জাকেরও না এরপরে আল্লাহ তা নিজের পরিচয়টা দিতেছেন যে যে চায় আর ক্ষমা তো পাবেই সে কারণ আল্লাহ ছাড়া কে আছে ক্ষমা করবে মানে কিভাবে বান্দাদের হিম্মত আফজাই করতেছে আর কে আছে যে আল্লা ছাড়া এমন কে আছে যে গুনা তাহলে মাফ করে ইস্তেফা করতে থাকে ষষ্ঠ সিফত এর পরে আর তারা গুনা করে না আলু যা করে ফেলেছে তারা তাদের পিত উপর অবিচল থাকে না আলমুন জেনে বুঝে তারা আর কখনো তাদের সেই কৃতকর্মটা বারবার আসে জেনে বুঝে মানে এটা জানে যে তারা যা করেছে সেটা মা এটা জেনে তারা আর কখনো করে না এটা হ্যাঁ কখনো যদি করে ফেলে তাহলে সেটা আবার আদমে ইলমের ভিতর দিয়ে হয়ে যেতে পারে সাথে হয়ে যেতে পারে যারা মুক্তিফ তাদের পুরস্কার হলো তাদের রব রবের পক্ষ থেকে মক ফেরত মক ফেরত মানে নাজাত মিনান্নার এই মক ফেরাত থেকে হালে মুকরা কারণ না মানে যেই মুহুর্তে তাদের জন্য ওই মুহূর্তে তাদের জন্য হলুদটাকে করা হচ্ছে যারা নেক আমল করবে তাদের পুরস্কার কত চমৎকার হাদাল দল আজরু এটা হলো আর হাডাল হলো মকসুস বিল ونزل في هزيمه احد قد خلت من قبلكم سنن فسروا في الارض فانظروا كيف كان عاقبه المكذبين هذا بيان للناس وهدى وموعظه للمتقين কালকে ওই কথাটা ওয়ালা তাহিনু পর্যন্ত নিয়ে গেছিলাম না এই পর্যন্তই কথা শেষ নি'মা আজরুল আমিলিন পর্যন্ত এই মাসখানে ভিন্ন একটা قد خلت من قبلكم سنن এখান থেকে আবার সেই উহুদের আলোচনা في هزيمه احد সাহাবীদেরকে সান্তনা দিচ্ছেন আল্লাহ যে তোমাদের উপরে যে পরাজয়টা এলো এটা এমন না যে তোমাদের উপরে শুধু আসছে দেখো ঘুরে ঘুরে পৃথিবীতে তাহলে তোমাদের মন আর প্রশান্তি লাভ করবে এই নিয়ম অতিবাহিত হয়েছে তোমাদের পূর্বে এই নিয়ম কাফেরদের ব্যাপারে তারা ইকো ফিলক এই ঘোরো ভ্রমণ করো ফেতুল রসুলদেরকে যারা মিথ্যাবাদী বলেছে তাদের পরিণতি কি হয়েছে একটু দেখো তার মানে সাময়িকভাবে ভাবে তারা একটু জয়লাভ করেছে কিন্তু পরিণামে তারা তারা যে এখন জয়লাভ করলো এর কারণে তোমরা দুঃখিত হো না তাদের নির্ধারিত সময়ের জন্য আমি তাদেরকে একটু সুযোগ দিচ্ছি সব মানুষের জন্যই বয়ান তবে হেদায়েত এবং হিসেবে গ্রহণ করে নেবে সেই হিসেবে এটা বলা হলো ولا تهنوا ولا تحزنوا وانتم الاعلون ان كنتم مؤمنين اي تسلوا المؤمنদেরকে تسলিব ইচনা আল্লাহ তাআলা ولا تهنوا ولا تحزنوا وانتم الاعلون ان كنتم مؤمنين তোমরা দুর্বল হিও না ولا تهنوا تضعفو দুর্বল হিও না আন কিতালুল কুফফার ولا تحزنوا على ما اصابكم باحد উহুদের তোমাদের উপর যে মুসিবত এসেছে এর কারণে তোমরা দুর্বল হই না চিন্তিত হইনা তোমরাই জয়ী তোমরাই বিজয়ী এই যে ইংকুম তুমিন এটা তো শর্ত বলতেছে এটার জবাবটা জবাবহু জু মাহুফুল এর জবাবটা মাহজু মাহবটা মাহজুবুহিন দেখ এই কথাটাকে শুধু ওই উহুদের মধ্যে পরাজিত সাহাবিদের বলছে না দুনিয়া সব মুসলমানদেরকে বলছে যারা কাজ করছে সহিত তরিকায় কিন্তু তারপরে পরাজয় আসছে তাদেরকে বলতেছেন জানো কাজ বন্ধ করো না কাজ বন্ধ করো না কাজ করতে থাকো তোমরা যদি আং তুমুল আহ না হ্যা আমাকে হিনবল দুর্বল করে দেবে এমন কে আমার তো আং তুমুল এই আয়তের কথাটা মনে আছে এটা হলো গত বছর তাদের উপর আঘাত লাগছিল না যদি তোমাদের উপর আঘাত লেগে থাকে তাহলে কাফেরদেরও তো এরূপ আঘাত লেগেছিল এরপরে ওই যে সামনে বলবেশা রাখো যেটা তারা রাখে না শুধু শহীদ হয়েছে কিন্তু একটা মুসলমানের হাতে বন্দী হয়নি কিন্তু ওদিকে বদরে সত্তর জন মারা গেছে আবার সত্তর জন বন্দি হইছে আর আখেরাতের হিসেবে তো আসে ফিল জানা ও কাতলা কুমফিন্নার এটা তো আসে আল্লা সান্তনাটা হুদিদেরকে তাই না শুধু হুদের সাহাবিদের কে না ইম করম করু দেখো যদি যারা আসলে যারা কাজ করে তাদেরকে একজনের দিলে কিভাবে আল্লাহ তারা সান্ত্বনা দিতেছেন তার মানে সান্ত্বনা দেওয়ার দরকারটা এই জন্যই পড়ছে কারণ ঘটনা তো ঘটে গেছে আয়াতিল হইতেছে এর পরে তো প্রয়োজন কিন্তু একবার যদি তোমাদের আঘাত লেগে থাকে কিছু কষ্ট আসছে তোমাদের উপরে আঘাত লাগছে কারণের আঘাত লেগেছিল একটা শান্তনা হইলো এরপরে বলতেছে এই মানুষের মাঝে পালাক্রমে ঘুরাতে থাকি যে জয় জয়ী হওয়া গালাবা গালাবা এটা কখনো এই ফেরকাকে দেই কখনো ওই ফেরকা ফেরকাকে দেই কেন কেন দুইটা কারণ একটা মাহুব আর একটা হলো যেন উপদেশ গ্রহণ করে মুসলমানরা কিসের উপরে হবে এটা মুসান দেখায় ফেললেন লিয়াত্তাঈদু লিয়া আলামার আতফ হবে লিয়া যে আমি এই দিনগুলোকে মানুষের মাঝে পালাক্রমে বদলাতে থাকি যেন তারা উপদেশ গ্রহণ করে এবং যেন আল্লাহ স্পষ্টভাবে অবগত হতে পারেন যে তোমাদের মধ্যে কারা মুসলমান এই যে মানে কখনো সাময়িক সময়ের জন্য পরাজয়টা আমি দেই যেন তোমাদের মধ্যে কারা মখলিস মুসলমান কারা এটা আমার হুকুম এটা জেনে ময়দানে আসে আর কারা এখানে এলে এই গণিমতের মাল পাবে এটা মনে করে ময়দানে আসে এটা যেন পার্থক্য হয়ে যায় মাঝে মধ্যে যদি পরাজয় হয় তাহলে যারা গণিমতের লোভে ময়দানে আসে ওরা আসবে না এখানে আর যারা সত্যি করে আমার হুকুম জেনে আসে তারা হার হাল আসতেই থাকবে মানে এই দিনগুলোকে আমি ঘুরাতে থাকি একটা তো হলো আর একটা হলো আল্লাহ যেন মুখলিসে নেন তিন নম্বর হলো তহিদা মিনকা এবং যেন আল্লাহ তোমাদের থেকে কিছু সোহাদা নিতে পারেন কি বুঝাইতেছেন আল্লাহ আমি ঘটাইছে এবং তাদেরকে আমি কিভাবে উচ্চ মাকাম দেব এরকম কিছু ঘটনা তো ঘটতে হবে সোহাদা দেখ এখানে শব্দটা কিভাবে এতে খাস শব্দটা বলতে এতে খাস বলা হয় আখজুর বিরক বাতিন কোন বস্তুকে রকবতের সাথে নেওয়া এটাকে বলে এতে খাস কোন একটা বস্তুকে রগবতের সাথে নেওয়া এটাকে বলে যে স্ত্রীর পরে সন্তান আল্লাহ কাছে চায় বা সন্তান হওয়ার ব্যবস্থা করে সে এটা রগবতের সাথে করে মানাটাই হলো এমন তো বলতেছে আল্লাহ তালা তোমাদের মধ্যে কিছু সোহাদা নিতে চান সোহাদা এর আখটাকে এত্তে খাশ যে এই হেকমত আমি মাঝে মধ্যে তোমাদেরকে পরাজিত করি ওদেরকে জয় দিই তো তোমরা আবার এটা মনে করো না যে তাদেরকে আমি যে গালাবা দিলাম এটার অর্থ যে তারা আমার কাছে প্রিয় হয়ে গেছে এই আমি তাদের গালাবাদছি আরে না না আল্লাহ জালিমদের কখনই মহবত করেন না এই যে দেখো এখানে জালিমের মেজদাকটা কি আরেকটা হলো আগের যে আমি তোমাদের মাঝে মধ্যে জয় দেই যেন কাফের উপদেশ গ্রহণ করতে পারে আরেকটা হলো তোমাদের মধ্যে কারা মখলেজ গায়ের মফলেজ যেন এমতিয়াজ হয়ে যায় সোহাদা নিতে পারি তাহলে সেখানে ওই যে লিয়ালাম ওখানেছেন মানু আই মিন যারা সত্যিকারে মুখলেস তাদের এমতিয়াজ যেন হয় গায় মুসদের থেকে তাই জালিমিনের একটা মানা হলো কুফফান আরেকটা হলো যারা ময়দানেই আসলো না তাদেরকে তো আলাদা করা হবে এই মানুষগুলোকে আল্লাহ মহবত করেন না এই জালিমিনের আরেকটা মানা হলো যে মুসলমানদের মধ্যে যারা গায়ের মুখলেস মুসলমান তসরি ইবনে ক্যাফিরে আল্লাহ ফখরুদ্দিন রাজি এটার মানা বলতেছেন যে অল্লাহুল্লাহ ইহিবুলিমিন এটার মানা হলো ইহিদুয়ালিমিন আই এ মান জেহাদের পরিস্থিতি দেখে সরে গেছে জেহাদের পরিস্থিতি দেখে জেহাদ থেকে সরে গেছে সবের আর সে রয় নেই তাদের তাদেরকে আল্লাহ মহব্বত করেনা ও আল্লাহ তাদেরকে জাহিরি ভাবে একটু এনআম দিলেন এটা হলো